লেডি এবং সিংহ অনেক কাল আগে এক বণিকের তিন মেয়ে ছিল সে তাদের খুব ভালোবাসত বিশেষ করে তার ছোট মেয়ে সেই ছিল তার সবচেয়ে তিনি যখন তার কাজ পরিচালনার জন্য দীর্ঘ ভ্রমণে যাচ্ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন কন্যাদের যে তার কাছ থেকে তারা কি চায় আমি চকচকে মুক্তর একটা সুন্দর সেট চাই আমি ঝলকানো হিরের একটা সেট চাই বাবা আমি একটা সুন্দর নিয়ে আসব। তিনি তার মেয়েদের বিদায় জানিয়ে চলে গেলেন বনিক তার বড় মেয়ের জন্য মুক্ত এবং মেজমেয়ের জন্য হিড়ে কিনলেন তিনি সব জায়গায় গান গাওয়া নাইট খোঁজ করলেন তবে সব চেষ্টা বৃথা গেল চিন্তায় পড়লেন কারণ অ্যামেলিয়া ছিল তার খুব তার মনে কষ্ট দিতে চান না তিনি তখন বোনের মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেক যাওয়ার পরে দেখেন পাশে সুন্দর একটা দুর্গ আর সেই গাছের উপর বসে একটা নাইটেঙ্গেল খুব সুরেলা গলায় গান গাইছে বাহ একদম ঠিক সময় এসে পৌঁছেছি যাও ওই কাছে আর ওই নাইটেঙ্গেলটা নিয়ে এসো গাছের দিকে এগিয়ে গেল একটা সিংহ ছাপিয়ে পড়লো এমন গর্জন করল যে গাছের পাতা কেঁপে উঠল। আমার নাইটেঙ্গেল চুরি করার সাহস কাল আমি তোমায় খেয়ে ফেলবো চোর ক্ষমা করো শক্তিশালী সিংহ বাড়ি ফেরার সময়ে যে জিনিসটা প্রথম দেখবে সেটা তুমি আমায় দেবে তুমি যদি রাজি হও তাহলে তোমার জীবন ভিক্ষা দেব আর তোমাকে পাখিটাও আমি দিয়ে দেবো কিন্তু কিন্তু যদি তা আমার এমেলিয়া হয় চিন্তা করবেন না মালিক আপনার সাথে যে প্রথমে আপনার আপনার দেখা কোনো হতে পারে তাই বণিককে রাজি করা হলো, তিনি নাইট নিয়ে সিংহকে প্রতিশ্রুতি দিয়ে বাড়ি ফিরে গেলেন বনিক বাড়িতে পৌঁছতেই তার ছোট মেয়ে অ্যামেলিয়া দৌড়ে এল তাকে জড়িয়ে ধরল বাবার হাতে নাইটেঙ্গেল দেখে সে আনন্দে লাফিয়ে উঠল আনন্দে বণিকের চোখেও জল ভরে এলো আমার প্রিয় প্রিয়া এটার মূল্য দিতে হবে কারণ আমি এক সিংহকে কথা দিয়েছিলাম যে যার সাথে আমার প্রথম দেখা হবে তাকে ওর হাতে তুলে দেব আমি কিন্তু আমার ভয় হচ্ছে যে ওর সামনে একবার গেলে ও তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে যা যা ঘটেছে বনিক সব খুলে বলল ও বাবা কথা যখন দিয়েছ সেটা রাখতেই হবে এবং এটি অবশ্যই পূরণ করা দরকার না প্লিজ ও তোমায় মেরে ফেলবে আমার ভাগ্যে যা লেখা আছে তা তো হবেই আর এটাই তো তুমি শিখিয়েছো বাবা এ কথা শুনে বনিক অবাক হয়ে গেলেন চিন্তা না বাবা আমার মন বলছে যে আমি ভালোই থাকব আর মন সব সময় ঠিক বলে আর এটাও তুমি আমাদের শিখিয়েছো। পরের দিন অ্যামেলিয়া বোনের উদ্দেশ্যে রওনা হলো তার বাবা এবং বোনেরা খুব কান্নাকাটি করল সিংহ আসলে একজন তার অনুসারীরা সকলেই ছিল এবং রাতের বেলা তারা আবার মানুষে রূপান্তরিত হতো অ্যামেলিয়া যখন বনে পৌঁছল সবাই তাকে অভ্যর্থনা জানালো সিংহরা তাকে সোনার গাড়িতে করে সেই দুর্গে নিয়ে গেল যখন এমেলিয়া দুর্গে প্রবেশ করলো সিংহরা তাকে উপহার নিয়ে স্বাগত জানাল স্বাগতম আমার সুন্দর রানী আমি দেখতে পাচ্ছি যে তোমার বাবা তার কথা রেখেছে আর আমি খুবই খুশি যে তিনি প্রথমে তোমাকে দেখেছে তুমি সত্যি খুবই সুন্দর তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়ে আমি সম্মানিত হব আমি অত্যন্ত খুশি হয়েছি কিন্তু আপনার আনন্দ তো আমি ভাগ করে নিতে পারব না আপনি তো একজন সিংহ ঠিক তখনই জানলা থেকে চাঁদের আলো সিংহের ওপর এসে পড়ল আর সে একজন রাজকুমারে পরিণত হলো আমি আসলে একজন যুবরাজ আমরা একটি জাদু দ্বারা আবদ্ধ হয়েছি যা আমাদের দিনে দিনে সিংহ করে তোলে আমেলিয়া খুশি হল এবং সে রাজপুত্রকে ভালোবেসে ফেললো অ্যামেলিয়া রাজপুত্রকে বিয়ে করতে রাজি হয়েছিল এবং খুব জাঁকজমকের সঙ্গে তাদের বিয়ে হয়ে গেল সুখে শান্তিতে তারা বসবাস করতে লাগল দিন সিংহদের মতো সেও ঘুমত এবং রাতে জেগে থাকত একদিন রাজকুমার তাকে এসে বলল আগামী কাল তোমার বাড়িতে একটি উৎসব আছে তোমার বড় বোনের বিয়ে সেলিব্রেট করা হবে যদি তুমি চাও তাহলে সিংহরা তোমাকে বাঁচাতে পারে এ খুব ভালো কথা আমারও খুব বাবাকে দেখতে ইচ্ছে করছে তাহলে আমি সঙ্গে সঙ্গে সিংহদের ডাকব আর তারা তোমাকে সেখানে নিয়ে যাবে গ্র্যান্ড স্টাইলে তবে রাজকুমার আমি একা যাব না তুমিও আমার সাথে চলো আমার রানী এটা খুব বিপজ্জনক কারণ যদি একটি হালকা মরিচি আমাকে স্পর্শ করে আমি একটি ঘুঘুতে পরিণত হব এবং উড়ে যেতে হবে প্রায় সাত বছরের জন্যে চিন্তা করোনা আমি তোমাকে সুরক্ষিত রাখবো একটা আলোর রসিও তোমার উপর না আর তাই রাজপুত্র ও রাজকন্যা বিয়ের জন্য বেরোলো বনিক আর তার খুব খুশি হলো এবং সিংহ রাজকুমার সম্পর্কে জানতে পেরে আনন্দিত হলো তারা সিংহ রাজকুমারকে স্বাগত জানালো রাজকন্যা মোটা দেওয়ালের একটা ঘর বানাল সেখানে কোনো আলোর রশি ঢুকতে পারে না এখানেই রাজকুমারের বিশ্রামের ব্যবস্থা করা হলো কিন্তু যেহেতু কাঠ কাঁচা ছিল তাই তার মধ্যে একটা ফাটল দেখা গেল আর সেখান থেকে বিয়ের শোভাযাত্রার যে মোমবাতি এবং মশাল ছিল তার ছোট্ট এক রশ্মি এসে রাজকুমারের উপরে পড়ল নিমেশের মধ্যে সিংহ রাজকুমার পরিণত হলো একটা ঘুঘু পাখিতে অ্যামেলিয়া ফিরে এসে দেখে সেখানে একটা ছোট্ট সাদা পাখি বসে আছে পরবর্তী সাত বছরের জন্য আমি প্রায় উড়ে যাব এবং আমার সপ্তম আর তুমি অনুসরণ করে চলল প্রত্যেক সপ্তম পদক্ষেপে একটি করে সাদা পালক পড়ছিল তাকে পদ দেখানোর জন্যে সাত বছর এভাবে অ্যামেলিয়া এগিয়ে চলল সাদা পালক অনুসরণ করে ও সাত বছর প্রায় শেষ হতে চলল খুব শীঘ্রই আমাদের সব সমস্যা দূর হবে কিন্তু এবং রাজপুত্র মুক্ত হওয়ার অনেক আগেই একদিন সাদা পালকগুলো পড়া বন্ধ হয়ে গেল আর অ্যামেলিয়া চিন্তায় পড়ল। মানুষ আমাকে সাহায্য করতে পারবে না অ্যামেলিয়া একটা গাছে উঠে সূর্যের দিকে তাকালো ও সূর্যদেব উপত্যকা থেকে পাহাড়ের চূড়া জমি থেকে খনিতে আপনার কোথায় পাবো সাদা পাখিকে আপনাকে অনেক ধন্যবাদ তার রাজপুত্রকে খুঁজে চলল রাত হয়ে এলো চাঁদ উঠল তখন সে জিজ্ঞেস করলো ও সুন্দর চাঁদ তুমি সারা রাত জল জল করো মাঠ ও বন জুড়ে তুমি জানিয়ে রাজপুত্রের সন্ধানে চললো সেই রাতের বাতাসকে কে জিজ্ঞেস করলো তুমি তো সমস্ত গাছ পাতার মধ্যে দিয়ে উড়ে যাও তুমি কি একটা সাদা পাখিকে দেখেছো। আমি দেখেছি হোয়াইট এই নাও ম্যাজিক ওয়ার্ল্ড এক্ষুনি ক্যাসপিয়ান সাগরের দিকে যাও আর ড্র্যাগনের দিকে এটা দেখাও আর বলো আব্রা সেই সিংহটা ড্রাগনকে সাথে ওর পিঠের উপর বসো ও তোমাদের সমুদ্রের উপারে ফিরিয়ে নিয়ে যাবে সমুদ্রের মাঝখানে থাকাকালীন ম্যাজিক ওয়ানটা নিচে ফেলে দেবে এবং তখনই ওখানে লম্বা লম্বা যা সমুদ্রের দিকে দেখাল জাদু বলে তখনই ড্রাগনটি মাটিতে পড়ে গেল সিংহের থাবা ড্রাগনের মাথাতে পড়তেই সে তক্ষণি রাজপুত্রের রূপ ফিরে পেল আর ড্র্যাগানও মানবরূপে ফিরে এল আর পরিণত হল প্রিন্সেস অ্যাস্টেরিয়ায় দুজনে মানবরূপ ফিরে পেয়ে রাজকন্যা অ্যাস্টেরিয়া রাজপুত্রকে দেখে তার প্রেমে পড়ে গেল সে সঙ্গে সঙ্গে তার উপর জাদু প্রভাব ফেলল যুবরাজ অজ্ঞান হয়ে গেল আর তাকে নিয়ে এসে অদৃশ্য হয়ে গেল তার প্রিয় ঠিক তখন আমি আর দিগন্তে যেখানে সূর্য ওঠে সূর্য অস্ত যায় সেখানে যাবো আমি আমার রাজপুত্রকে খুঁজতে যেখানে যেতে হয় সেখানে যাব সেই গ্রিফিনের পিঠে লাফিয়ে উঠে বাতাসকে অনুসরণ করে চললো সে এগিয়ে চলল তারপর দেখে একটা দুর্গ সেখানে এসে বাতাস থেমে গেল অ্যামেলিয়া বুঝতে পারল যে এখানেই আছে তার রাজকুমার সে গ্রিফিনকে ধন্যবাদ জানালো আর তারপর দুর্গে প্রবেশ করল সে যখন প্রাসাদের লোকেদের সঙ্গে কথা বলল সে জানতে পারল যে রাজপুত্র ও রাজকনার বিবাহের উৎসব উদযাপিত হচ্ছে ঈশ্বর আমাকে সাহায্য করুন ঠিক তখনই এমেলিয়া সূর্যের দেওয়া বাক্সটি খুলল এবং সেখান থেকে বেরিয়ে এলো একটা সুন্দর পোশাক সূর্যের মতোই উজ্জ্বল সে চাঁদের দেওয়া ডিম ফাটিয়ে দেখল তার থেকে বেরিয়ে এলো একটা সোনার মুরগি সে সূর্যের দেওয়া পোশাক পরে সোনার মুরগি হাতে করে দুর্গে প্রবেশ করল। তাকে দেখে সবাই অবাক হয়ে গেল এমন কি রাজকন্যা এবং সোনার মুরগি দেখে এত অবাক হলো যে তার কাছে এগিয়ে গেল। এই পোশাকটি সত্যি খুব সুন্দর আমি এটি কিনতে চাই সঙ্গে ওই মুরগিও আপনাকে এটা দিতে পারি তবে তার বদলে আজকে রাতে বরকনের সঙ্গে আমাকে কথা বলতে দিতে হবে রাজকন্যা অ্যাস্টেরিয়ার দ্বিধা হচ্ছিল কিন্তু সেই পোশাক ও মুরগি তাকে পেতেই হতো তাই সে রাজি হল পরে সেই রাতেই সে পরিচারককে রাজকুমারকে ঘুমের ওষুধ দেওয়ার নির্দেশ দিল রাজকুমার কাছাকাছি ছিল তাই সে কিছু শুনতে পেল আর পরিচারককে জিজ্ঞেস করল কি ব্যাপার পরিচারক রাজপুত্রের কাছে শিকার করল যে তাকে ঘুমের ওষুধ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আর সেই মেয়েটিকে তার ঘরে সেই রাতে পাঠানো হবে পানীয়টি ভরে আমার বিছানার ওখানে রেখে দিও সেই রাতে যখন চাঁদ উজ্জ্বল হলো। রাজকন্যা অ্যামেলিয়াকে সেখানে নিয়ে যাওয়া হলো রাজপুত্রের সাথে কথা বলার জন্য রাজপুত্র তখন ঘুমের ভান করেছে গত সাত বছর ধরে আপনি যখন ভ্রমণ করছিলেন আমি আপনাকে অনুসরণ করেছি আমি সূর্য চাঁদ বায়ু সবাইকে আপনার কথা জিজ্ঞেস করেছি ড্রাগনকে হারাতে সাহায্য করেছি আপনি কি এখন আমাকে ভুলে গেছেন রাজপুত্র তা স্ত্রীর কণ্ঠস্বর চিনতে পারল প্রথমবারের মতো আমি সত্যিই স্বাধীন কারণ এটি ছিল একটি স্বপ্ন আমাকে ভুলে গিয়েছিল। আমার ভালোবাসাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু তোমার ভালোবাসা আমাকে আশীর্বাদ করেছে আর বানানটি ভেঙেছে ও আমার রাজপুত্র আমি পৃথিবীর শেষ সীমা পর্যন্ত গিয়েছি তোমাকে খুঁজতে আজ শেষ পর্যন্ত তোমায় খুঁজে পেলাম আমি এবং রাজকন্যা চুপি চুপি দুর্গ থেকে বেরিয়ে গেল কারণ তারা ভয় পেয়েছিল যে রাজকুমারী অ্যাস্টেরিয়া তাদের ধরে ফেলবে তারা গ্রিফিনের পিঠে চেপে ক্যাসপিয়ান সাগর পেরিয়ে গেল তারা আবার সেই বনে তাদের দুর্গে ফিরে গেল দুর্গে পৌঁছে দেখলো সিংহরা তাদের মানবরূপে পরিণত হয়েছে আর আনন্দ করছে সিংহ রাজকুমার রাজকুমারী অ্যামেলিয়াকে অনেক ধন্যবাদ জানালো, তাকে সে খুব ভালোবাসত কারণ তার সংকল্প এবং চেষ্টাতেই আজ তাদের জীবনে সুখ ফিরে এসেছে